আসসালামাইকুম <سلام عليكم ورحمة> الله রহিম <وبركاته> হাকিম সুপ্রিয় দর্শক আমরা ধারাবাহিক সিরিজ আলোচনায় আছি আল্লাহ রব্বুল আলমিন মানুষের সমাজের শান্তি কায়েম করার লক্ষ্যে এবং একটি সুন্দর সামাজিক পরিবেশে বসবাস করার জন্য মানুষে মানুষে সুন্দর সম্পর্ক এবং সমন্বয়কে অত্যাধিক গুরুত্ব দিয়েছেন এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবীর হাদিসের মধ্যে এমন কিছু মৌলিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে সেই ধরনের সম্পর্ক আমরা বলেছি মৌলিকভাবে পাঁচ রকম সম্পর্ক जगह की इसलम गुरुत्वर संगे विवेचना कर एक नम्बर हलो आलाकतुल आरहम आत्मयतार सम्पर्क रक्तर सम्पर्क द्वितय हल आला जीवार तथा प्रतिबर सम्पर्क तृत्य हल आला सदाकाह अर्थात बंधुत सम्पर्क चतुर्थ हलो आल अला कतुल मुस्लिम সাধারণ মুসলমানদের সঙ্গে মুসলিম হিসাবে মুসলিমের সঙ্গে যে সম্পর্ক আর সর্বশ্রেষ্ঠ হল আলাকা তো বেগাইরুল মুসলিমিন মুসলিম হিসেবে অমুসলিমের সঙ্গে কি সম্পর্ক এই বিষয়গুলোকে যদি যথাযথভাবে মেনটেন করা হয় প্রতিটি আলাকা এবং প্রতিটি সম্পর্কের যথাযথ তাৎপর্য উপলব্ধি করে সেটাকে যদি সেভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয় এবং পরিচালনা করা হয় তাহলে প্রতিটি সম্পর্ক मानुषर जीवने सुख समृद्धि अनयन कर शांति प्रतिष्ठित करतीपूर्वे आला कतुल आरहम आला कतुल जीवार आला सदाका तीन टी आलकार कि आलोकपात कर दीघ बस अनेकगुल पर्व आज के नतून और एक आलका नहीं आलोचना शुरू करते चाहो अला अलाम मुसलिमिन মুসলিম হিসাবে সাধারণ মুসলিমের সঙ্গে যে সম্পর্ক হবে সেই সম্পর্কটা কেমন হবে কীরকম হওয়া উচিত সেই সম্পর্কের কতটা গুরুত্ব এ বিষয়গুলো আজকে আমাদের এই আলা আলা কতবি আহম মুসলিমিন সাধারণ মুসলমানদের সঙ্গে সম্পর্কের যে ব্যাপার সেই আলোচনার অন্তর্ভুক্ত হবে আল্লাহ আল্লাহর আলমিন ইমানদারদেরকে বলে দিয়েছেন আল মিনুনা মিনাতুবা আদহমাউলিয়া উবা আদ যারা মুমিন তারা পরস্পর एके अप बु कहजे मुमीन मध्य बंधुत् थे तरह मध्य बंधुतर सम्पर्क थको यिक कई मुमिने संगे मुमिने परस्पर जो सम्पर्क रही है से सम्पर्क गुरुत्व दीते हैं सम्पर्क रक्षा करार्जर्कर मर्यादा रक्षा करार्जन आल्ला रबुल आलमीन मुमि संगे मुमिनेर सम्पर्क यथाथ रक्षा हार स्थे এক মোমিনের জন্য আরেক মুমিনের উপর কিছু অধিকার আল্লাহ আরোপ করে দিয়েছেন সেই অধিকারগুলো যদি যথাযথভাবে আদায় করা হয় তাহলে এই প্রকৃত অর্থে একজন মুমিনের সঙ্গে আরেকজন মমিনের আলাকা সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেই হাদিসের মধ্যে নবী আকরম সাল আলি ওয়াসাল্লামের সাথ করেছেন হাদিসটি আবুহ রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত এবং মুসলিম শরীফের মধ্যেও হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরিফের মধ্যে একটু ভিন্ন বাড়াতে একটু পার্থক্য সহ হাদিসটি বর্ণিত হয়েছে হাজি আল্লাহ বলেন্লাহাল মুসলিম একজন মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি হক রয়েছে প্রশ্ন করা হল ইয়ার রসুল্লাহ সেই হকগুলো কি যেটা এক মুসলিম আর এক মুসলিমের নিকট প্রাপ্য এবং এক মুসলিম আর এক মুসলিমকে যে সকল হকগুলো পূরণ করার ক্ষেত্রে বাধ্য সেই হকগুলো কি কি নবী আকরম সলাল্লাহ আলিহি আসাল্লাম বললেন হকগুলো হলো ইজা আকি তাহু ফসল্লিমা আলিহি এক নম্বর হক হল যখন কোনো মুসলিমের সঙ্গে তোমার সম্পর্ক হবে ফসল্লিমা আলিহি তখন তুমি মুসলিমকে সালাম করবে দুই নম্বর হক হলো ওয়াঈজা দা আকাফ আজিবহু যখন সে তোমাকে দাবাদ দিবে তোমাকে যখন সে আপ্যায়নের জন্য অথবা কোনো বিষয়ের জন্য বিশেষ করে আপ্যায়নের যখন সে দাওয়াত করবে তোমাকে ইনভাইট করবে আজিব হু তখন তুমি তার দা বাদে সাড়া দিবে দুই নম্বর তিন নম্বর হলো ওয়াইজাস্তান সাহা কাহা যখন সে তোমার কাছ থেকে কোনো উত্তম পরামর্শ চাইবে তোমার কাছ থেকে সে উত্তম কোনো পথ নির্দেশনা চাইবে তখন তার কল্যাণ কামনা করে তাকে তোমার সাধ্যের আলোকে পরামর্শ দেওয়া উত্তম পথ নির্দেশনা দেওয়া এটাও হলো একজন মুমিনের মুসলিমের অধিকার তোমার উপর চার নম্বর হলসা ফল ফাশাম মিথু যদি কোনো মুসলিম হাঁচি দেয় হাঁচি দিয়ে যদি সে আলহামদুলিল্লাহ বলে তাহলে ফসাম মিথু তাহলে তুমি তার জবাব দাও এটা হলো চতুর্থ অধিকার একজন মুসলিমের আরেকজনের মুসলিমের উপর পঞ্চম হলো ও ইজা মারিজা ফাউদ হু যদি কখনও সে অসুস্থ হয়ে যায় তখন তুমি সে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে এবং ষষ্ঠ অধিকার হলো ইজা মাতা ফাত্তাবিয়াহু অর্থাৎ যখন যদি সে মারা যাবে মারা গেলে তার জানাজায় শরীর হওয়া এটা হলো তার সর্বশেষ অধিকার প্রিয় দর্শক এই হাদিসের মধ্যে নবী আকরম সাল্লি আসাল্লাম স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে একজন মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি অধিকার চিহ্নিত করে দিলেন আমি আবার বলছি এক নম্বর হলো মুসলিমকে সালাম দেওয়া দুই নম্বর হলো মুসলিমের দাবাত কবুল করা তিন নম্বর হল কোনো মুসলিম কোনো সুন্দর পরামর্শ চাইলে সৎ পরামর্শ চাইলে নিজের বিবেচনায় সঠিক পরামর্শ তাকে দেওয়া এটা হলো তার অধিকার চার নম্বর হলো যখন কোন মুসলিম সে তার হাঁচি আসবে সে হাঁচিতে আলহামদুলিল্লাহ বলবে তখন তার আলহামদুলিল্লাহর জবাব দেয়া এবং যদি সে কখনো অসুস্থ হয় তখন সে অসুস্থকে দেখতে যাওয়া এবং মুসলিম যখন মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা এগুলো হলো এক মুসলিমের উপর অপর মুসলিমের অধিকার অ্যাজ এ মুসলিম আমার কাছে প্রতিটি মুসলিম এই অধিকারগুলো সংরক্ষণ করে যদি আমি এগুলো করি তাহলে আমি মুসলিমের অধিকার পালন করলাম আদায় করলাম আর যদি আমি এই কাজগুলো না করি তাহলে এটা অধিকার লঙ্ঘন করলাম আমি আরেকজনের প্রাপ্য অধিকার যদি না দেওয়া হয় তাহলে এক্ষেত্রে এটা অন্যায় এবং অপরাধ বলে সাব্যস্ত হবে কাজী প্রিয় দর্শক আমরা প্রথমে নবী করিম সাল আলীহি আসাল্লামের যে হাদিস আমরা বর্ণনা করলাম শহী মুসলিম শরীফের হাদিস সেই হাদিসের আলোকে আল্লাহ নবী যে বৈশিষ্ট্যগুলো যেই অধিকারগুলোর কথা এখানে বলেছেন সেই অধিকারগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোকপাত করতে পারি প্রথম অধিকার ছিল যে ইজা আকি তাহু ফাসলিম আলিহি যখন তোমার কোনো মুসলিমের সাথে সাক্ষাৎ হবে সালাম করা এটা হলো মুসলিমের প্রথম অধিকার দুজন মুসলিম পরস্পর সাক্ষাৎ হলে সেখানে সালাম হওয়াই চাই সালাম দিল না পাকের মধ্যে বলেছেন হাসিবা যখন তোমাদেরকে সালাম দেওয়া হবে তখন তোমরা সেই সালামকে সালামের মতো করে অথবা তার চর উত্তম করে মানুষকে জবাব দিবে ওকিল আন সালাম সালামা মানুষ বেহেস্তে চলে গেলে জান্নাতে চলে গেলে জান্নাতের মধ্যে বেহেস্তের মধ্যে শুধুমাত্র চতুর্দিক থেকে সালামের জবাব আসবে আল্লাহ পাক আব্বুল আলমিন আদম আলিহি সালাত সালামকে সৃষ্টি করে আদম আলিহিসামকে বলেছিলেন তুমি ফেরেসাদের কাছে যাও ফেরেসাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দাও এবং তারা যে সালামের জবাব দিবে সেটা লক্ষ্য রাখবে সেটাই হবে তোমার এবং তোমার বংশধরদের জন্য তোমার সন্তানদের জন্যে পরস্পর তোমাদের যে পরস্পর প্রথম সাক্ষাতের ভাব বিনিময়ের মাধ্যম সালাম সালাম আলাইকুম ফেরেসারা রিপ্লাই করলেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ আকরব্বর আলমীন বলে দিলেন যে এটাই হলো তোমাদের প্রথম সাক্ষাতের সময় পরস্পর তোমাদের ভাব বিনিময়ের উপায় এটাই সালাম দেওয়া হয় যে কারো পক্ষ থেকে যখন সালাম প্রাপ্ত হবে তখন তুমি তার সেই সালামের রিপ্লাই করবে সেই সালামের জবাব দেবে বি আহসানা মিনহা তার চেয়ে উত্তম সালামের মাধ্যমে অরুদ্দুহা অথবা মিনিমাম সে যেতটুকু সালাম দিয়েছে তার সমান সালাম তুমি তাকে দিবে তার সমপর্যায়ের দিবে সে যতটুকু তোমাকে সালামের মধ্যে যতটুকু দিয়েছে তুমি ও সালামের রিপ্লাইটা সেভাবেই দিবে তার চেয়ে কম করে নয় তার চেয়ে নিম্নমানের নয় করি যে আয়াত যে সালাম দিলে তার চেয়ে উত্তম পদ্ধতিতে জবাব দিতে হবে কমপক্ষে তার সমপর্যায়ের করে সালামের জবাব দিতে হবে তার চেয়ে ছোট করে তার চেয়ে অল্প করে সালামের জবাব দেওয়া যাবে না সালামের ব্যাপক প্রচার প্রসারের জন্য অনেক করেছেন আল্লাহ বলেছেন আফসুম তোমরা তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচার ঘটাও আফসুসালাম আবাই নাগুম তোমরা তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রচার ঘটাও সালাম মুসলিম জাতির মধ্যে অত্যন্ত চমৎকার একটি অভিবাদনের শব্দ একমাত্র ইসলাম এই অভিবাদনের চমৎকার এই শব্দ দিয়েছে এবং এই শব্দ আসলে কোনো মানুষ এই শব্দ ঠিক এভাবে রচনা করতে পারত না বাট এটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে গিভেন বাই গড এটা আল্লাহ পাক রব্ব আলমের পক্ষ থেকে দান এত সুন্দর এবং এত চমৎকার একটা অভিবাদনের একটা শব্দ আল্লাহ রব্বুল আলমীন মুসলিম জাতিকে দান করেছেন নবী করিম সল্লাহ আলিহিহি আসাল্লাম সাহাবিদেরকে এত বেশি উদ্বুদ্ধ করতেন সালাম দেওয়ার জন্য এবং এই সালামের এত ফজিলা নবী সাল আলীহ্লাম বর্ণনা করেছেন যে সাহাবিদের ইতিহাসে পাওয়া যায় যে অনেকে তারা যখন অবসর থাকতেন তখন এই সালামের ফাজিলা হাসিল করার জন্যে এবং এই সালামের উপকারিতা অর্জন করার জন্য স্বভাব অর্জন করার জন্য তারা বাজারে চলে যেতেন যেখানে মানুষ বেশি সেখানে চলে যেতেন কোনো কেনাকাটারও করা উদ্দেশ্য থাকতো না কোন উদ্দেশ্য একটাই থাকতো সেখানে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে সবাইকে সালাম দেব এই গুরুত্ব সেই যুগে সাহাবে একরামের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সালাম এটা একটি মুসলিম সমাজ এবং একটা মুসলিম কমিউনিটির এটি একটি শি আর এর দ্বারা বোঝা যায় যে এই কমিউনিটি এই পরিবেশ এটা মুসলমানদের সুপ্রিয় দর্শক আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আমাদের আলোচনা অদরুদ্দো জাহাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আর আমার দায়িত্বটা বলেন দেখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা বিরতির আগে সালামের বিষয় নিয়ে আলোচনা করছিলাম সালাম এটা হলো একটি মুসলিম কমিউনিটির অন্যতম একটি শেয়ার বা পরিচয় সেখানে চলাচলের সময় এক মুসলিম আরেক মুসলিমকে সালাম করবে মুসলমানদের মধ্যে পরস্পর সালামের আদান প্রদান হবে নবী আকরম সাল আলহ আসাল্লাম উদ্বুদ্ধ করেছেন সাল্লিম আলাম আরফ তামাল্লাম তা আরিফ যাকে চেনো যাকে চেনো না প্রত্যেককে সালাম দাও প্রত্যেকটি মুসলিমকে তুমি সালাম দিবে শুধু পরিচিত মুখ দেখে সালাম দিতে হবে এমন নয় বরং মুসলমান হলেই তাকে সালাম দেয়া উচিত যদি বোঝা যায় সে মুসলমান তাহলে তাকে সালাম দেওয়ার জন্য নবী আকরম সাল্লাহ আলীহাম উদ্বুদ্ধ করেছেন যদি কেউ সালাম দেয় তাহলে তার জন্যে অনেক বড় পুরস্কারের কথা অনেক সুসংবাদের কথা হাদিসে সে পাকের মধ্যে নবী আকরম সাল আলী আসালাম ঘোষণা করেছেন আল্লাহ নবী বলেছেন আলবাদি বিসালাম বারি উম্মিন কিবর যে ব্যক্তি মানুষকে আগে সালাম দেয় যে সালাম দিবে সে বারি উম্মির আল কিবর সে অহংকারের মতো এত বড় একটা ভয়ঙ্কর একটা আত্মিক রোগ থেকে সে নিজেকে মুক্ত করতে পারবে যে আগে সালাম দিবে তার অন্তর এবং তার হৃদয় তার দিল এটা অহংকার থেকে মুক্ত হবে কাজে এই জন্য সালাম যে আগে দিতে পারবে যদিও আদি পাকের মধ্যে এসেছে যে সালামকে কাকে দিবে ছোটো বড়োকে সালাম দিবে যে আরোহণকারী তাকে যে কাদেম যে বসে আছে দাঁড়িয়ে আছে সে তাকে সালাম করবে এমন কিছু বিধিনিষেধ বা এমন কিছু নিয়ম এমন কিছু সালাম দেওয়ার বাধ্যবাধকতা আছে কিন্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেককে সালাম দিতে পারে যে সালাম দিবে আগে সেই গেইনার নবী আকরম সাল্লাহ আলিহি বা এত বেশি সালাম দিতেন মদিনার বালকরা পর্যন্ত সবসময় নবীজির কাছ থেকে সালাম পেত এমনকি বালকরা অনেক সময় তারা আগে থেকে টার্গেট করত যে নবীজি সালাম দেওয়ার আগেই তারা নবীকে সালাম দিবে কিন্তু তার খুব কমই এর সুযোগ হতো অন্য কারো পক্ষে যে নবীজির আগেই তারা সালাম দিয়ে ফেলল কেজি নবী আকরম সাল আলিহিবা এভাবেই सालाम प्रदान करते क्या आगे सालाम दिवे तरह कल्याण और तरह लाभ बसि सब बेसि जो सालाम एक क्षेत्र में सालाम एक रिप्लै कर एक बेपारे सालाम दे जवाब देवा जेहेतु सालाम आगे दीते बगे सालाम देना दे और जाके सालाम जो एका को मानुष है जी एक के सालाम स्पेसिफिक वही व्यक्तर जो सालाम जवाब देवा तरज सालाम जवाब जब से ना दे गुनागार हो जदि अनेक के सालामने अनेक मानूष आधिक व्यक्ति आदि क्यों से सालाम सकल सालाम जवाब देवा जरूरी नये तब इटा ফর্জি কি ফায়া অর্থাৎ একজন যদি সালামের জবাব দিয়ে দেয় তাহলে অন্যদের দায়িত্ব মুক্ত হয়ে যাবে তবে যে জবাব দিবে সবাব শুধু সে পাবে যারা জবাব দিবে না তারা সবাব পাবে না তবে একজন জবাব দিয়ে দেওয়ার কারণে অন্যরা সালামের জবাব না দেওয়ার গুণাহ এবং পাপ তাদের উপর অর্পিত হবে না কিন্তু যদি কেউ সালামের জবাব না দেয় সালাম শুনল যে একজন সালাম দিয়েছে শুনতে পাওয়ার পরেও যদি কেউই সালামের জবাব না দেয় তাহলে এই জন্য তাদের গুণা হবে প্রত্যেকেরই গুণা হবে সালামের জবাব কিভাবে দিবে পাক মিনহা যখন তোমরা সালাম প্রাপ্ত হবে কেউ তোমাদেরকে সালাম দিবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বলবে তখন তোমরা তাকে সে যে রকম সালাম দিয়েছে সেই রকম সালামের রিপ্লাই করো আর ভালো হয় ফাহাই আহসানা মিনহা তার চেয়ে উত্তম রূপে সালামের জবাব দেওয়া উত্তম রূপে সালামের জবাব দিতে আল্লাহ আলম উদ্বুদ্ধ করেছেন কম মিনিমাম সে যেভাবে সালাম দিয়েছে সেইভাবে অন্তত রিপ্লাই করতেই হবে উত্তরটা দিতে হবে আমরা একটা হাদিস থেকে এর একরকম ব্যাখ্যা পেতে পারি হাজরতে ইমরান ইবন হুসেন রী আল্লাহর বরিত এখানে দেখা যায় নবী সাল আলহি আস্লাম এক ব্যক্তি নবী করিম সল আলহিহ্লামের নিকটে আগমন করল ফাকালা আসসালাম আলাইকুম এসে সে বলল আসসালাম আলাইকুম নবী করিম সাল আলীহি আস্লাম তার সালামের জবাব দিলেন ফরদ্দা আলীহি সুম্ম জালাসা সালামের জবাব দিয়ে লোকটা বসে পড়লো নবী করিম সাল আলহাম ফল্লা বললেন যে এই লোক দশটি নেই লাভ করলো দশটি স্বভাব সে লাভ করলো যা আকার কিছুক্ষণ পর আরেকজন আসলো ফকাল আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ সে বল্লা আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ রহমতুল্লাহর শব্দ বৃদ্ধি করে বলল তখন আল্লাহ নবী বললেন আইসরুন সালামের জবাব দিলেন লোকটা বসে পড়লো আল্লাহ নবী বললেন সে দশটি পেল আর দ্বিতীয়ুল্লাহ রহমাতুল্লাহ শব্দ বৃদ্ধি করে বলল তখন আল্লাহ নবী বললেন যে তার স্বভাব হলো বৃষ্টি সুম্মা জাল্লা লোকটি বসে পড়ল আচ্ছা সুম্মা যা আত্মীয় আরেকজন আসলো ফকর আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি বরাকাতু সে এই পর্যন্ত বলল নবী করিম সাল আলহি আসাল্লাম তার সালামের জবাব দিয়ে দিলেন এবং লোকটা বসে পড়ল আল্লাহ নবী তখন বসলেন সালাহ যে সে আরেকটা শব্দ বৃদ্ধি করে বলার কারণে তার স্বভাব হবে তিরিশ স্বভাব সে পেয়ে গেল এ থেকে বোঝা যায় যে আসসালাম আলাইকুম বললে স্বভাব যতটুকু হবে আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ বললে তার চেয়ে আরো দশটা স্বভাব বেশি হবে বিশ সবাবহু যদি বলে কেউ তাহলে আরো দশটি স্বভাব বৃদ্ধি পাবে ত্রিশ নবীর হাদিস তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় সালাম আলিকুমার রাহমতুল্লাহ ওয়াবারাকা তুহু বলতে পারলে স্বাব বেশি পাওয়া যাবে কোরআনে পাকের আয়াত হলো ফাহাই বি আহসানা মিনহা ঔরুদ্দুহা যদি তোমরা সালাম প্রদত্ত হও তাহলে সালামের জবাব দিবে যে সালাম দিয়েছে তার চেয়ে উত্তম পদ্ধতিতে কমপক্ষে তাঁর সমপর্যায়ের করে সালামের জবাব দিবে। দেবে ওরুদ্দুহা এর চেয়ে নিচে যেন না হয় এর ব্যাখ্যা হলো যদি কেউ বলে আসসালাম আলাইকুম তাহলে তার জবাব দেবে আলাইকুম সালাম। ওয়ারাহমতুল্লাহ তাহলে আল্লাহর যে নির্দেশ মিনহা তুমি উত্তম সালামের মাধ্যমে তার জবাব দাও তাহলে সে বলল আসসালাম ওয়ারাহমাতুল্লাহ তাহলে আমি একটু উত্তম রূপে তাকে সালামের জবাব দিলাম তাহলে আমি কোরআনে পাকের প্রথম নির্দেশের উপরে আমি আমল করলাম অথবা আউরুদ্দু হা সে আসসালাম আলাইকুম বলেছে আমি বলতে পারি ওয়া আলাইকুম আসসালাম এটা হতে পারে তাহলে আমি পুরাণে পাকে দ্বিতীয় নির্দেশের উপর আমল করলাম আচ্ছা যদি সে বলে আসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ তাহলে আমি জবাব দিব ওয়ালাইকুমতুল্লাহ ওয়াবারাকাতু ওয়াবারাকাতুর শব্দ বৃদ্ধি করে বলবো তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম রূপে সালামের জবাব দিলাম কিন্তু এভাবে কতদূর পর্যন্ত দেখেন একটা প্রশ্ন হলো এই যে কতদূর পর্যন্ত বলা যাবে যেহেতু আসসালাম আলাইকুম ওর আবরকাত পর্যন্ত হাদিস দ্বারা প্রমাণিত সালাম দেওয়ার ক্ষেত্রে এর চেয়ে বেশি কোনো শব্দ যোগ করা যাবে না কারণ সালাম এটি একটা ইবাদা এবং এই ক্ষেত্রে যেটি আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যতটুক পর্যন্ত অনুমোদিত হয় ততটুক পর্যন্তই সীমিত থাকতে হয় সীমাবদ্ধ থাকতে হয় তার চেয়ে বেশি নিজেদের পক্ষ থেকে কোনো কিছু অন্তর্ভুক্ত করলে এটা বিদার মধ্যে অন্তর্ভুক্ত হয় এই জন্য আসসালাম আলিকুম রহমতুল্লাহিবার পর্যন্ত বলা যাবে সুপ্রিয় দর্শক আমাদের সময় শেষ আমরা হকুকুল মুসলিম আলা কাতবি আহমদুল মুসলিমিন সম্পর্কে যে আলোচনা করতে চেয়েছি আজকের পর্ব এখানে শেষ করব আমরা পরবর্তী পর্বে এ সংক্রান্ত আরও আলোচনা আমরা করবো পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরাত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 बता पाठिएमेल कर समाधान जकत शाह मानुषे अर्थनिक आबादे प्रथम श्रेणी जो जार्ध्यमे मानवतार कल्याण निश्चित कराते जकत फित्रनिवार रत दस टाइप सम्प्रचार सकाल साढ़े आठ टाइम टी बांगल